দুজনের জন্যই একটা কাঁচি নিয়ে নিজের একটুখানি চুল কেটে ফেলে এটা যত্ন করে রেখো সোনামা এতে যা দুই ক্ষমতা আছে যা তোমার সাহায্য করবে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 রাজকুমারী হতবাক হয়ে যায় সে ঘোড়া থেকে নেমে নদীর সামনে গিয়ে নিচু হয়ে জল খায় আচমকা চুল কথা বলে ওঠে তাহলে তার মন ভেঙে যেত কিন্তু রাজার মেয়ে খুবই বিনয়ী ছিল সে কিচ্ছু বলে না এবং আবার ঘোড়ার পিঠে উঠে বসে আরও বেশ কয়েক ঘন্টা এগোনোর পর যখন তারা একটা নদীর সামনে এসে পৌঁছয়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 देश करबार निजे पोशाक खुले दुम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 আমার এখানে একটা ছোট্ট ছেলে আছে যার নাম কয়েদকেন যে রাজা সে দেখাশোনা করে ও তাকে সাহায্য করতে পারে আচ্ছা আর রাজকুমার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 রাজহাস চড়াতে আর যখন সে নদীর সামনে আসে সে তীরে থাকা একটা পাথরের ওপর বসে এবং বাধা চুল খুলে দেয় যা আসলে ছিল খাটি রূপোর যখন কটকেন চকচকে রূপ দেখতে পায় সে দৌড়ে আসে এবং ছুল চুল থেকে নেওয়ার চেষ্টা করে আমি বেঁধে নিচ্ছি আমার এই রুপলি চুলের গুচ্ছ বলা মাত্র জোরে বাতাস বইতে লাগে এত জোরে যে টুপি উড়ে যায় উড়ে যায় পাহাড়ের উপরে आर से फेरत आजकुमारी चूल भावे बाधा जाए। एटा देखे से खूब रेगे राजकुमारा सन्दे हवा अब्दिरा राजहा गो चढ़ाए मिले आड़ी फिर जाए ठीक एक ही जिन घटे